শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ষোড়শ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ও প্রেম তত্ত্ব। কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ভক্ত আসিয়া উপস্থিত হইলেন তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন বদন বালক মূর্তি উত্তরাশ্য হইয়া বসিয়াছেন ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন তোমরা প্যাম প্যাম কর কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ভুল হয়ে যাবে এত ঈশ্বরেতে ভালোবাসা যে পা্য শূন্য চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে শ্রীযমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর উপরও মমতা থাকবে না দেহাত্মবোধ একেবারে চলে যাবে ঈশ্বর লাভের কতকগুলি লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর দেরি নাই অনুরাগের ঐশ্বর্য কি কি বিবেক বৈরাগ্য জীবে দয়া সাধু সেবা সাধুসঙ্গ ঈশ্বরের নামগুণ কীর্তন সত্য কথা সব। এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই বাবু কোন খান শ্যামার বাড়ি যাবেন এরূপ যদি ঠিক হয়ে থাকে খান শ্যামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায় প্রথমে বন কাটা হয় ঝুল ঝুলঝাড়া হয় ঝাঁট পাট দেওয়া হয় বাবু নিজেই শতরঞ্চি গুরগুড়ি এইসব পাঁচরকম জিনিস পাঠিয়ে দেন এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন ও এক পথ আছে বিচার পথ ভক্তি পথেও ইন্দ্রিয় নিগ্রহ আপনি হয় আর সহজে হয় ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনই লাগবে जेदी सन्तान मारा गई शोक स्त्री पुरुष देहसुखिर दिखे कि मन थकते एक भक्त भलते पर ही ठाकुर श्री रामकृष्ण बलते नाम कर ले सब पप केटे जा कम क्रोध शर सूखा ए सब पालीये जाए भक्त टीते नाम करते भल कई लागे श्रीरामकृष्ण बल वाँ के प्रार्थना करते नामे रुचि है तीन मनोबाछा पूर्ण करबें यिया ठाकुर देवदुर्लभ कण्ठे ग জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন প্রাকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন দোষ কারু নয় গো মা আমি সখাত শলিলে ডুবে মরি শ্যামা সড়ঋরিপু হল কোদণ্ড স্বরূপ পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ সে কূপে বেড়িল কালরূপ জল কাল মনোরমা আমার কি হবে তারিনি ত্রিগুণ থারিণী বিগুণ হয়েছে সগুণে কিসে এবারি নিবারি ভেবে দাসরথীর অনিবার বাড়ি নয়নে ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে जीवने जीवन कैमने हे आर ओपीक्षे देमा मुक्ति भिक्षे कटाक्षे पर ठाकुर आर गान ग जीवे बिकारो ता नामे रुचि हे बटवे एक बिकारंकी कृपाचरण बिकार तरी पेलेन्तरी অনিত্য গৌরব হল অঙ্গদাহ আমার আমার একই হলো পাপ মোহ তাই ধন জনতৃষ্ণা না হয় বিরহ কিসে জীবন ধরি অনিত্য আলাপ কি পাপ প্রলাপ শতত সর্বমঙ্গলে মায়া কাক নিদ্রা তাহে দাসরথির নয়ন যুগলে হিংসারূপ তাহে সে উদরে ক্রিমি মিছে কাজে ভ্রমি সেই হয় ভ্রমি রোগে বাঁচি কি না বাঁচি তন্নামে অরুচি দিবা সর্বরী ঠাকুর বলিতেছেন তন্নামে অরুচি বিকারে যদি অরুচি হল তাহলে আর বাঁচবার পথ থাকে না যদি একটু রুচি থাকে तब बाचवार खूब आशा तई नामि ईश्वर नाम करते हैं दुर्गानाम कृष्ण नाम शिव नाम, नाम जे नाम ईश्वर के डाको ना क्यों जी नाम करते अनुर दिन दिन बाड़े जदि आनंद भय नाई বিকার কাটবেই কাটবে তার কৃপা হবেই হবে যেমন ভাব তেমনি লাভ দুজন বন্ধু পথে যাচ্ছে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল একজন বন্ধু বললে এসো ভাই একটু ভাগবত শুনি আর একজন একটু উঁকি মেরে দেখলে তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো সে আপনা আপনি বলতে লাগলো ধিক আমাকে বন্ধু আমার হরি কথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি এদিকে যে ভাগবত শুনছে তারও ধিকার হয়েছে সে ভাবছে আমি কি বোকা কি ব্যাড ব্যাড় করে বকছে আর আমি এখানে বসে আছি বন্ধু আমার কেমন দাম দাল্লাদ করছে এরা যখন মরে গেল যে ভাগবত শুনছিল তাকে জমদূত নিয়ে গেল যে বেশালয়ে গী তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল ভগবান মন দেখেন কে কি কাজে আছে কে কোথায় পড়ে আছে তা দেখেন না ভাবগ্রাহী জনার্দ কর্তাভজারা মন্ত্র দিবার সময় বলে এখন মন তোর অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে তারা বলে যার ঠিক মন তার ঠিক করণ তার ঠিক লাভ মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল আমি রামের দাস আমি রাম নাম করেছি আমি কি না পারি এই বিশ্বাস যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান অহংকার থাকতে মুক্তি নাই গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো ম্যম করে তাই ওদের কত যন্ত্রণা কষায়ে কাটে জুতো ঢোলে চামড়া তৈয়ার করে যন্ত্রণা শেষ নাই হিন্দিতে হাম মানে আমি আর ম্যায় মানেও আমি আমি আমি করে বলে কত কর্মভোগ শেষে নারী ভূমি থেকে ধুনুরির তাঁত তৈয়ার করে তখন ধুনুরির হাতে तुहु तुहु बोले अर्थात तुमी तुमी तुमी तुमी, तुमी बोलर तब हे ईश्वर तुमी करता अकर्ता ही नाम ज्ञान नीचू हम उचू हवा जाए चातक बाचे কিন্তু উঠে খুব উঁচুতে উঁচু জমিতে চাষ হয় না খাল জমি চাই তবে জল জমে তবে চাষ হয় একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয় বাড়িতে কেবল বিষয়ের কথা রোগ লেগেই আছে পাখি দাঁড়ে বসে তবে রাম রাম বলে বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে টাকা থাকলেই বড় মানুষ হয় না বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরে আলো থাকে গরিবেরা তেল খরচ করতে পারে না তাই তত আলো বন্দোবস্ত করে না এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নাই জ্ঞানদ্বীপ জেলে দিতে হয় জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না সকলেরই জ্ঞান হতে পারে জীবাত্মা আর পরমাত্মা প্রার্থনা করো, সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায় আরজি করো করলেই গ্যাস বন্ধবস্ত করে দেবে ঘরেতে আলো চলবে শিয়ালদহে আপিস আছে ইহা শুনিয়া সকলে হাস্য করিলেন পুনরায় ঠাকুর বলিতেছেন কারু চৈতন্য হয়েছে তার কিন্তু লক্ষণ আছে ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভালো লাগে না যেমন সাত সমুদ্র গঙ্গা যমুনা নদী সব তাতে জল রয়েছে কিন্তু চাতক বৃষ্টির জল চাচ্ছে তৃষ্ণাতে ছাতই ফেটে যাচ্ছে তবু অন্য জল খাবে না